الصلاه والسلام على نبينا محمد وعلى اله واصحابه يجمعين يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون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 তাকুয়া আল এর ইমানের মতোই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় মধ্যে আমরা সাধারণত এবং পরবর্তীতে সুরান প্রথম আয়াত নাস বলে সমস্ত মানুষকে সম্বোধন করা হয়েছে এবং ইয়াঈহালা আমানু বলে আবারও ইমানদারদেরকে সম্বোধন করা হয়েছে তিনটি আয়াতে ইত্তাফুল্লাহ বলে আল্লাহর তাকোয়ার দিকে মানুষকে আহ্বান করা হয়েছে ইমানদারদেরকে আহ্বান করা হয়েছে আল কোরআনে একক বিষয় হিসাবে ইমানের পরপরই পরই আলোচনা সবচেয়ে বেশি করা হয়েছে ইমান এবং তাকোয়া অঙ্গাঙ্গি জড়িত মোমিনের উপর অপরিহার্য দুটো বিষয় যেটির কোনো একটির অভাবে আসলে মোমিন তার ইমানের পথে চলতে পারে না আর এই জন্যই বার বার আমরা যখনই দেখি কোন ভালো কাজের কথা বলা হয়েছে সেখানে বলা হয়েছে যেমন ওজ্লা আল্লাহর জন্য হজ এবং তোমরা পালন করো দীর্ঘ এ আয়তের শেষে বলা হচ্ছে ওত্তাক্লা আল্লাহকে ভয় করো আবার আমরা দেখি যখন মোমিনদেরকে বলা হয়েছে যা কিছু আর বাকি আছে সবকিছু তোমরা তর্ক করো এরপরে বলা হচ্ছে ওত্তাক্লা আল্লাহকে ভয় কর অর্থাৎ ইবাদত পালনের ক্ষেত্রে এবং যে যেকোনো ইনস্ট্রাকশন কার্যকর করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করার কথা বলা হচ্ছে আবার হারাম বর্জন করার ক্ষেত্রেও আল্লাহকে ভয় করার কথা বলা হচ্ছে এর মানে হচ্ছে এই যে প্রকৃতপক্ষে একজন মোমেন আল্লাহকে ভয় করা ছাড়া এবং তা ভিত্তিক জীবন অবলম্বন করা ছাড়া তার পক্ষে আল্লাহর ইনস্ট্রাকশন গুলো পালন করা সম্ভব নয় আল্লাহর ফরজ এবং ওয়াজিবগুলো পালন করা সম্ভব নয় সালাদ আদায় করা সিয়াম পালন করা হজ পালন করা জাকাত দেওয়া যার মধ্যে তাকোয়া নেই তার পক্ষে সম্ভব নয় ঠিক তেমনি যারা বিভিন্ন পাপের মধ্যে লিপ্ত অন্যায়ের মধ্যে লিপ্ত দুর্নীতির মধ্যে লিপ্ত এবং নানাবিধ অকল্যাণকর অমঙ্গলকর মন্দ কাজের মধ্যে লিপ্ত সে কাজ থেকে তার বেরিয়ে আসতে পারবে না যদি না তাদের মধ্যে তাকোয়া থাকে তাকুয়া ছাড়া পাপ বর্জন করা সম্ভব নয় এজন্য যখনই পাপ বর্জনের জন্য আমাদেরকে আহ্বান জানানো হয় তখনও বলা হয় জীবনে তাই তাকুয়া গুরুত্বপূর্ণ একটা উপকরণ একটা পদ্ধতি একটা অনুসরণীয় বস্তু এবং সেই জন্য সুরা আরাফের মধ্যে আমরা দেখি আল্লা তালা ইমান এবং তাকোয়া এ দুটো পাশাপাশি উল্লেখ করেছেন এবং বরকতের জন্য এ দুটোকে প্রধান এবং অপরিহার্য উপকরণ হিসেবে উল্লেখ করেছেন তিনি। ওয়ালাউ আননা আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতাম মিনাস সামাআ ওয়াল আরদ। যদি জনপদের লোকেরা ঈমান আনতো, তাকওয়া অবলম্বন করতো, তাহলে আমি আসমান এবং যমিনের বরকত তাদের জন্য উন্মুক্ত করে দিতাম। তাহলে তাকওয়া এবং ঈমান না থাকলে বরকত উন্মুক্ত হবে না। ইত্তাদি আরু নানা ধরুনির আয়াত যেমন আল্লাহ মোত্তাক থেকে ছাড়া আর কারো কোনো আমল কারো কোনো ভালো কাজ কবুল করেন না সে যত ভালো কাজই করুক তার থাকতে হবে আল্লাহর ভয় না থাকলে অর্থ হচ্ছে আল্লাহ তালা শুধুই মোত্তাকদের থেকেই কবুল করে থাকেন সেজন্যই তাকোয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের কাছে তাকোয়ার যে স্ক্যালিটন বা একটা সাধারণভাবে বিরাজ করে আমাদের চিন্তা চেতনায় সেটা হচ্ছে তাকুয়ার বাহ্যিক একটা রূপ দাড়ি টুপি লম্বা জামা পরা এরকম একটা বেশ ঘুষা যার থাকবে এরকম একটা বিষয় সাধারণ মানুষের মধ্যে প্রচারিত বা প্রচলিত কিন্তু তাকুয়া আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলছেন একটা কোয়া হাহু তাকুয়া হলো অন্তরে তাকুয়ার স্থান হচ্ছে অন্তরে আসুন আমরা আজকের আলোচনায় তাকোয়ার অর্থ এবং তাকুয়ার স্থান এবং তাকুয়ার উপকারিতা এবং তাকোয়া ভিত্তিক মমিনের কর্মসূচি কি হতে পারে আমরা সেগুলোর উপর একটু আলোচনা করি ইনশাল্লাহ আহ কি এই বিষয়টা আমরা যদি প্রথমেই আলোচনা করি যেহেতু তাকুয়া শব্দটা খুবই পরিচিত এর একটা লিটারাল মিনিং এর দিকে আমরা আজকে যাচ্ছি না আমরা শুধু বুঝার চেষ্টা করব যে তাকোয়াটা কি ইসলাম কি বুঝিয়েছে কোরআনে তাকুয়া বলতে আমাদের কে মানে কোন জিনিসটা বোঝানো আহ আল্লাহ তালার উদ্দেশ্য বা আল্লাহ তালা উদ্দেশ্য করেছেন সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি তাকুয়ার অর্থ আমরা বিভিন্ন কোরআের তর্জমার বইতে বিভিন্ন রকম পাই কেউ বলেছেন আল্লাহ সম্পর্কে সচেতনতা তা কু আমানি হচ্ছে আল্লাহ সম্পর্কে সচেতনতা কেউ বলেছেন আল্লাহর ভয় আল্লাহর ভয় জন্য এল্লা বলতে আপনার দেখবেন যে তর্জমা লেখা হচ্ছে আল্লাহকে ভয় করো কেউ বলেছেন তা কু আমানি হচ্ছে আল্লাহকে মেনে চলা এটা হচ্ছে তাকুয়ার সংজ্ঞা এসছে আর কে বলেছেন তাকোয়া হচ্ছে আল্লাহ সন্তুষ্টি সহ তাকে ভালোবাসা তো আসল কথা হচ্ছে এই সবগুলোই কিন্তু তাকুয়ার মধ্যে আছে অতএব তাকুয়াকে কোনো একটা ছোট্ট অর্থের মধ্যে কনফাইন না করে তাকুয়ার যতগুলো ব্যক্তি আছে যতটা কমন অর্থ এর থেকে নেওয়া যায় সেটা নেওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই তাকুয়া মানে হচ্ছে আল্লাহর বিধান সম্পর্কে আল্লাহ সম্পর্কে সচেতনতা কোরআন সম্পর্কে সচেতন থাকা এবং সেখান থেকে বের করে আনা দেয়লা আমার দায়িত্বটা কি সতর্কতার সাথে সে দায়িত্ব পালন করা এটা তাকুয়ার একটা বিশাল বড় বিষয় এবং আল্লাহর প্রতি আস্থা আল্লাহর প্রতি শ্রদ্ধা ভালোবাসা সম্ভ্রম এবং আল্লাহকে ভয় করা এই পুরোটাও তাকুয়ার অর্থের মধ্যে আছে যিনি মোত্তাকি হবেন তিনি আল্লাহর প্রতি আস্থা রাখবেন শ্রদ্ধা পোষণ করবেন আল্লাহকে ভয় করবেন এবং আল্লাহর আজাবকেও তিনি ভয় করবেন এ বিষয়গুলো কিন্তু আছে আর যিনি মোত্তাকি হবেন মহাব্বতটা তাকুয়ার একটা অপরিহার্য সঙ্গ থাকতেই হবে তা না হলে তাকুয়াটা পরিপূর্ণ হচ্ছে না তাকুয়ার আরেকটা অর্থ হতে পারে নিরাপদ দূরত্ব অবস্থান করা যেকোনো বিপদ থেকে মুসিবত থেকে পাপ থেকে অন্যায় থেকে দুর্নীতি থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করা কারণ সমস্ত পাপ মানুষকে অন্যায়ের দিকে নিয়ে যায় অন্যায় মানুষকে দিকে নিয়ে যায় অতএব এই সেন্সগুলো আমাদের অবশ্যই থাকতে হবে আমরা তাকুয়ার যদি একটা ছোট্ট সংজ্ঞা দিয়ে বুঝতে চাই তাহলে এভাবে বলবো যে তাকোয়া হচ্ছে তাকুয়ার দুটো সাইট একটা হচ্ছে করণীয় একটা হচ্ছে বর্জনীয় এই প্রত্যেকটা সাইড এ তিনটা করে বিষয় আছে করণীয় দিকের মধ্যে আছে কি আল্লাহর কাছে সবাবের আশা করা আল্লাহর নির্দেশ মান্য করা এবং আল্লাহকে আল্লাহর আনুগত্য করা তার মানে হচ্ছে আল্লাহর নির্দেশ মান্য করা সবাবের আশায় আল্লাহ সন্তুষ্টির জন্য এটা হচ্ছে করণীয় দিক আর আরেকটা হল আল্লাহর আদাবের ভয়ে আল্লাহর ইনস্ট্রাকশন অনুযায়ী অহির আলোকে তার নিষিদ্ধকৃত কাজগুলো বর্জন করা তিনটা বিষয় পেলাম প্রথমে তিনটা বিষয় পেলাম এই সবটা মিলে তাকুয়া তাকুয়ার যে কোনো একটার নাম নয় কেউ খুব নামাজি কিন্তু আবার সমস্ত পাপের সাথেও তিনি আছেন তাহলে তিনি মোত্তাকি হবেন না আবার কেউ বলেন যে দেখো আমি তো পাপ করি না আমি সৎ থাকার চেষ্টা করি ভালো হওয়ার চেষ্টা করি মানুষকে সাহায্য করার চেষ্টা করি তোমাদের মতো নামাজও পড়ি না আবার ইয়ে দরকার নাই মানে তিনি ভাবেন তিনি মত্তা কিন্তু আসলে ইসলামের দৃষ্টিতে যিনি পাপ বর্জন করেন সৎ জীবনযাপন করেন কিন্তু ইসলামের কোন অনুশাসন মেনে চলেন না তিনি মোতাক্ষী নন হতে পারেন তিনি সৎ তার ব্যক্তিগত কোনো কোনো পর্যায়ে পেশাগত ক্ষেত্রে আবার যিনি এবাদতের মধ্যে এক নম্বরে মসজিদে থেকে এক নম্বরে পাওয়া যায় কিন্তু ব্যক্তিগত জীবনে সৎ নন তিনি অতএব যিনি আল্লাহর ইনস্ট্রাকশন তার ওহির আলোকে সবের আশায় পালন করেন এবং আল্লাহর ইনস্ট্রাকশন অনুযায়ী ওহির আলোকে বর্জনীয় কাজগুলো নিষিদ্ধ কাজগুলো আল্লাহর ভয়ে বর্জন করেন এ দুটো মিলে হচ্ছে তাকোয়া খুব সহজ তাহলে প্রথম জিনিসের মধ্যে দুটোর দুটো সাইডে কমন জিনিস আমরা পেলাম অহির আলোকে আল্লাহ ইনস্ট্রাকশন গুল ওহি তাই না আল্লাহ যেগুলো আমাদেরকে নির্দেশনা দিয়েছেন নিষেধাজ্ঞা আল্লাহ দু প্রথমে যেটা করণীয় দিকের মধ্যে আরো আছে আল্লাহর আনুগত্য পোষণ করা এবং আরেকটা আছে আনুগত্য পোষণ করবেন সওয়াবের আশায় আল্লাহর কাছে আপনি এক্সপেক্ট করবেন আপনি এক্সপেক্ট না করেন তাহলে আপনার জন্য রিওয়ার্ড থাকবে না এটাই হচ্ছে ওই যে আল্লাহকে সন্তুষ্ট করা আল্লাহ সন্তুষ্ট হয়ে তিনি যে রিওয়ার্ডা করেছেন আল্লাহ সন্তুষ্টির ইচ্ছা করা অথবা তার কাছে স্বভাবের আশা করা এগুলো সব একই সমার্থক কথা ঠিক তেমনি ভাবে যিনি পাপ বর্জন করছেন এমনি স্বভাবের আশা নাই তাইলে সেটা কিন্তু তার জন্য তিনি রিওয়ার্ড পাবেন না পাপ বর্জন করতে হবে অনুযায়ী এবং আল্লাহর আজাব থেকে বাঁচার আশায় আল্লাহ মুসলিমুন একটা অমোগ বাণী একটা সুন্দর আহ্বান স্রষ্টার পক্ষ থেকে সমস্ত মানবতার প্রতি এবং ইমানদারদের প্রতি বিশেষ করে হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো যথাযথ ভাবে আর তোমরা মরে যেও না আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তারপর মারা যাও তার মানে কি মানুষ তো জানে না যে কখন সে মারা যাবে অতএব ইনস্ট্যান্টলি প্রত্যেক মানুষের উপর ফরজ হচ্ছে সে ইমানের মধ্যে ঢুকবে এবং তা জীবন অবলম্বন করবে এটাই হচ্ছে আয়তের মূল কথা আল্লাহকে যথাযথ ভয় করার এই কথাটা যখন কোরআনে নাজিল হলো সাহাবারা খুব ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন যে আল্লাহ মহান তাকে যথাযথ ভাবে কতটুকু ভয় করবে এটা তো এর তো কোনটা হলো তোমাদের সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় কর তোমাদের সাধ্য অনুযায়ী সালাতের পারফরমেন্স সালাতের কেরাহাত তারপরে আরো অন্য কাজগুলো তো পালন করতে হবে ফরস্টা কিন্তু খুব শর্টলি আমাদেরকে করা হয়েছে এরপরেও আরো যদি কাজগুলো করে নিজেদের মান আমরা বৃদ্ধি করতে চাই তাহলে সেটা হচ্ছে সেটা তো আমরা বলেছি দ্বিতীয় যে আয়টি আমরা সুরান থেকে পাঠ করেছি সেটি হচ্ছে মানুষেরা তোমরা তোমাদের সেই রবকে ভয় যিনি তোমাদেরকে এক প্রান্ত থেকে সৃষ্টি করেছেন এবং সেই প্রাণ থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রী এবং সৃষ্টি করেছেন অগণিত নর ও নারী আর তৃতীয় যে আয়াতটি আমরা বলেছি তার অর্থ হচ্ছে তোমরা আল্লাহকে ভয় করোকুল এবং সঠিক কথা বলো ইসলাম তিনি তোমাদের সমস্ত আমলকে সংশোধিত করে দেবেন এবং তোমাদের সমস্ত পাপকে ক্ষমা করে দিবেন অদিমা এবং যে ব্যক্তি আল্লাহ নিগড় করল তাহলে সে সফলতা অর্জন করল এ হচ্ছে কিছু উদাহরণ আমরা দিলাম যেগুলো আল্লাহ তালা কখনো মানুষকে কখনো মমেনদেরকে উল্লেখ করে তাকুয়ার দিকে আহ্বান করেছেন সুতরাং তাকোয়া হচ্ছে সমস্ত এবাদতের মূল কেন নামাজ পড়বেন নামাজ পড়বেন কারণ আপনি আল্লাহকে ভয় করেন কারণ আপনি আল্লাহ করেন এভাবে সৌন্দর্য এর প্রভা বিকশিত হয় তাকোয়া ভিত্তিক জীবনের মাধ্যমে তাকুয়ার মাধ্যমে তাকোয়া সেখানে ইমানের আলোটা আস্তে আস্তে নিভে যায় আর যেখানে তাকোয়া আছে সেখানে ইমানটা জোরদর হয় ইমানটা শক্তিশালী হয় ইমানটা বাড়তে থাকে তাকুয়াও বাড়ে আমলের মাধ্যমে কর্মসূচি নেওয়ার মাধ্যমে যেটা আমরা একটু পরে আলোচনা করব তাকুয়ার কর্মসূচি ঠিক তেমনি কর্মসূচির সুরাত হুজরাতের মধ্যে আমরা দেখি আল্লাহ তালা বলছেন ইন্দ আক্রম হাকুম্লাহি আতক তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বড় মোত্তাক সুতরাং এটা কেন সবচেয়ে সম্মানিত কেন ওই ব্যক্তি যে ব্যক্তি সবচেয়ে মধ্য কারণ যার তাকোয়া যত বেশি তার জীবন তার চেতনা তার ইমানের বোধ ততটা উন্নত তাহলে ইমানের প্রায় প্রত্যেকটা জিনিসই তাকুয়ার সাথে রিলেটেড তাকোয়া লেস হয়ে গেলে ইমান লেস হয়ে যায় তাকোয়া বাড়লে ইমান বাড়ে তাকোয়া শক্তিশালী হলে হলে ইমানটাও সঠিকভাবে সুতরাং একজন মমিনের সমস্ত কাজ কর্মসূচি তার ইমান এবং তাকুয়ার আলোকে রচিত হবে এটাই আমরা আশা করতে পারি এখানে তাকুয়ার যে মিনিংটা বিভিন্ন বইতে বিশেষ করে তর্জমা কোরআন তর্জমাতে অর্থানুবাদের মধ্যে উল্লেখ করেছেন যেমন আবদুল্লাহ ইউসুফ আলী পিকথল শাকের মোহাম্মদ আসাদ মোহাম্মদ মোসিন খান আবু বকর ক্যারোলি এবং যেভাবে দ্বিতীয়বার থেকে একটা হাদিস রয়েছে আহ যেখানে অমর আব্দুল খত্তাবরাদি আল্লাহ তাল উবনে কাবকে জিজ্ঞেস করেছিলেন তাকুয়া সম্পর্কে যে তাকুয়াটা কিরকম এর একটা স্বরূপ খুব ইজিলি কোন ইনস্ট্যান্স দিয়ে আমাদেরকে বুঝিয়ে দাও तक उभये उप क्या भरा हेटे प्रचुर का उठल हेटे एकदम नर्मल रस्ते जो हटे से हेटे ना कि विशेष सतर्कता अपना उमर बोलें जमार हाथ गता अवलम्बन कर रस्ता কাপড়টা উঠিয়ে পার হয়েছে যাতে করে কাঁটা দ্বারা কাপড় পদক্ষেপ জীবনের প্রত্যেকটা মুভমেন্ট আপনার সতর্কতার সাথে হবে চিন্তা থাকবেও যে বললাম অহিরালোকে আর একটা চিন্তা থাকবে সবের আশা আরেকটা চিন্তা থাকবে আল্লাহর শাস্তির ভয় সতর্কতার ক্ষেত্রে এগুলো হচ্ছে আমাদের মূল পয়েন্ট কিছু থেকে সতর্কতা ভয় আল্লাহ থেকে সতর্কতা এবং ওহির আলোকে হচ্ছে সে সতর্কতা এবং আমি স্বভাব পাচ্ছি কিনা সেই সতর্কতা এই জিনিসটা যদি আসে আমাদের মধ্যে তাহলে একজন মোহিনের জীবনে শিরিকার বেদাত কিন্তু ঢুকতে পারে না পাপও তার মধ্যে ঢুকতে পারে না অহির ইনস্ট্রাকশনটা সবসময় যদি আপনি মনে রাখেন ওহির ইনস্ট্রাকশনটা মানে কি ওহির দলিল ওহির ইভিডেন্স তখন আর মানুষকে শিরেক আর বেদাৎক্রান্ত আমাদের দেশে পৃথিবীর পরিচালিত হচ্ছে না নিজ নিজ ইচ্ছা মেজাজ এবং ট্রেডিশন অনুযায়ী তারা বেশ কিছু আমল পরিচালিত করেছে যেগুলোকে তারা মনে করে যে ইসলামের একটা আমল এগুলো সব আছে অথচ তার কোন দলিল নাই তাহলে তাকোয়া থাকলে একজন ব্যক্তি ইজিলি শেরেক এবং বেদার থেকে মুক্ত থাকতে পারে তাকুয়ার চারটা বিষয় এখানে আমরা বলেছি আমরা মোতাকি হতে চাই তাহলে এর মূল পয়েন্ট গুলো কি সেটা আমাদেরকে জানতে হবে এক আল্লাহ সম্পর্কে সচেতনতা এই সচেতনতা আসবে নলেজের মাধ্যমে কিন্তু এমনি মনে মনে আমি খুব সচেতন হলাম ওটা দিয়ে নয় এই সচেতনতা আসবে এলেমের মাধ্যমে তাহলে আল্লাহ কনসিয়াসনেস এটা আসবে এলেম আর এলেমটা কি এলেমটা হচ্ছে জ্ঞান মেইনলি। দ্বিতীয় হচ্ছে আল্লাহ ভীতি আল্লাহকে ভয় করা আল্লাহ শাস্তিকে ভয় করা তৃতীয় হচ্ছে আল্লাহর আল্লাহ যেটা হচ্ছে অহির ইনস্ট্রাকশন মেনে চলা করণীয় ক্ষেত্রে বর্জনীয় ক্ষেত্র আল্লাহর আনুগত্য এবং চতুর্থ হচ্ছে আল্লাহর মহাব্বত বা ভালোবাসা আল্লাহর মহাব্বত বা ভালোবাসা এই চারটা জিনিস মিলে হচ্ছে তা তা করব্যাখ্যা আমরা দিয়েছি এখন আমরা বলবো যে মুতাকি কারা সেই বিষয়টি আমরা একটু আলোচনা আনতে শুরুতে চাইালা শুরুতেই আল্লা রুদ এবং তারপরে আল্লা দিনা এটা একটা রিসিপ প্রণাও কিন্তু হুদল্লিল মুতাকিন এই কোরআনটা হচ্ছে যাতে কোনো সন্দেহ নেই এটা হেদায়াত গাইডেন্স সেইসব লোকদের জন্য যারা মুতাকি قالوا الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون جرى غيبه بشاش کري ابن جرى ناماز قائم کري ابن امي تذر كي جريزك ديه چه تار ته كي ترى الله بطه امار بطه خرج کري الذين يؤمنون بما انزلا إلي وما انزلا من قبلك وبل آخرتهم يقينون ارو دي تيز بالا এবং তোমার পূর্বে যা নাজিল হয়েছে সেই গ্রন্থ সেই গাইডেন্স গুলোর এছাড়াও মুত্তাক্ষিদের আরো অনেক সেফাত কোরআনের বিভিন্ন জায়গায় বর্ণনা করা হয়েছে সুরাহ আল ইমরানের মধ্যে আল মোহমিনের মধ্যে আর অন্যান্য সুরাতে তো সুতরাং কারা এটা বের করা কোনো কঠিন বিষয় নয় এখানে আমরা সেই আয়াতগুলোর আলোকে কয়েকটা ক্রাইটেরিয়া নিয়ে আসছি এক নম্বর মুনকার সৎকাজের আদেশ অসৎকাজের নিষেধ এ কাজটি করে চার যারা অন্যের অধিকারকে নসৎ করে না নষ্ট করে না পাঁচ যারা জীবনের সকল ক্ষেত্রে नयसंगता आचरण करता अवलम्बन छामी मृत भाषी मित व्यय लोभ ए क्रोध निवारण प्रत्येक क्षेत्र इस कथा जिन बार एक्सेस ना क्योंकि इम्पोर्टेंट एक विषय मोत्ती जीवन जापन करी हवा जाए ना छात्र खुब খুব গুরুত্বপূর্ণ সংযমী লাইফটেন করা অর্থাৎ কম খাওয়া সন্তুষ্ট থাকা প্রয়োজন ছাড়া কথা না বলা হ্যাঁ প্রয়োজন ছাড়া কথা না কিছু হাসি যেতে পারে কিন্তু এক্সেস কথা যেটা আমরা করি আমরা প্রচুর আড্ডা দিই কথা বলি অনর্থক অনর্থক কথাবার্তা হয় ঝগড়া জাটি হয় প্রচুর এই সমস্ত কিছু থেকে তিনি দূরে থাকবেন তিনি লোভ সংবরণ করবেন এবং ক্রোধ বা যে রাগ সেটাও তিনি সংগ্রহ করবেন আর সাত নম্বর হচ্ছে নিজের পরিবারের ইসলামিক জীবনযাপনের প্রতি তার সতর্ক দৃষ্টি থাকবে এর পাশাপাশি হবে আট নম্বরে তিনি হারাম এবং হালাল বেঁচে চলবেন অর্থাৎ তার জীবনটা হবে হালাল নির্ভর হারাম থেকে তিনি বেঁচে থাকবেন দশ নয় তিনি সত্যবাদী হবেন মিথ্যা থেকে দূরে থাকবেন দশ ইমান এবং আমলের উপর তিনি প্রতিষ্ঠিত থাকবেন আমলে সালেহ তিনি করবেন এবং আমালে পল অথবা সু যেটা সেটা থেকে বিরত থাকবেন মন্দ কাজ থেকে হালাল রোজগার নিজে করবেন সেখান থেকে হালাল পথে পথে করবেন করবেন আর এখানে এখানে আমাদের অনেকেরই প্রবলেম থাকে প্রথমত উপার্জন হালাল হয় কিনা সেটা একটা দেখার বিষয় দ্বিতীয় হচ্ছে হালাল উপার্জন করলেই শেষ হয়ে যাবে না সেটা আবার ব্যয়ের খাতো হালাল হতে হবে ব্যয়ের খাত এটা মুক্তাক্ষীদের ব্যয় করলাম অথবা সাহায্য করলাম তাহলে সেটাও কিন্তু শরীয়তে নিষেধ এবং তৃতীয় হচ্ছে হালাল উপার্জন করলেন হালাল পথে ব্যয় করলেন আল্লাহর পথে ব্যয় করলেন না তখনও কিন্তু সমস্যা মুত্তাক্ষী হয়ে যাবে না অর্থাৎ ফরজ জাকারটা ব্যয় করতে হবে ফরোজ হজটা আদায় করতে হবে সেখানে অর্থ খরচ আছে অর্থ খরচ আছে সেটা সবটাই আল্লার পথে ব্যয় আপনি নিজের হজ করলো সেটা আল্লাহর পথে ব্যয় অর্থাৎ আল্লাহর দেয়া নির্দেশগুলো পালনের জন্য আপনি যত ব্যয় করবেন সেটাও আল্লাহর পথে ব্যয় বলে গণ্য হবে অপচয় করা যাবে না পাপ থেকে এবং ছোট বড় সন্দেহজনক সকল কাজ থেকে বিরত থাকা এবং অনেক সময় প্রয়োজনে মুবাহ কাজ থেকেও বিরত থাকা এটা তাকো দাবি তাকো আছে কি নেই এটা আমরা কিভাবে বিচার করবো যাচাই করবো তার কিছু উদাহরণ আমরা এখানে দিয়েছি দুজনেই ইমানের দাবিদার কিন্তু একজন ঘুম থেকে উঠে ফজর আদায় করলেন একজন ফজর আদায় করলেন না তাহলে কাকে আমরা বলবো যে তিনি তাকুয়ের দাবি পালন করেছেন যিনি ফজর আদায় করেছেন আর যিনি করেননি বুঝবো যে তিনি ইমানের বিপরীত অবস্থানে তো রয়েছেন তাকে আরও বিপরীত অবস্থানে তিনি রয়েছে। ঠিক একই ভাবে জীবনের সব ক্ষেত্রে একজন হালাল ইনকাম করছেন ইমানের দাবিদার আর একজন হারাম ইনকাম হালাল দুটোই করছেন আরেকজন শুধু একজন হালাল ইনকাম করছেন শুধু আরেকজন হালাল এবং আমরা জীবনের সর্বক্ষেত্রে আমাদের তাকুয়া আছে কি না তাহলে এই মূল নীতি আলোকে আমরা এগুলোকে বিচার করতে পারি যারা ইমান এনেছেন যারা তাকো অবলম্বন করেছেন তাদের সম্পর্কে আল্লাহ বলছেন অবলম্বন করতো তাহলে আল্লাহ রয়েছে সেটা তাদের জন্য কতই না উত্তম হতো যদি তারা জানতো যদি তারা জানতো এটা আল্লাহ বাণী আমাদেরকে তাকুয়ার দিকে মোটিভেশন দেওয়ার জন্য তিনি বলেছেন এখানে কয়েকটা উদাহরণ আমরা পেশ করেছি যেমন অনেকেই ভালো কাজ করে ভালো কাজ করেন কিন্তু ভালো কাজ করা সত্ত্বেও যে তাকুয়া থেকে লস করেন অথবা অ্যাভয়েড করেন সেটা কিছু ধরণ এখানে একজন লোক এলাকার মসজিদের যদি হয়ে থাকেন নিয়মিত আদায় না করলে কেমন দেখায় এটা যদি তার সলাৎ আদায়ের মূল কারণ হয়ে থাকে তাহলে কি তাকুয়া থাকলো তাহলে শুধুমাত্র একজন লোক যেটা আমি বলেছি বাহ্যিক বেশ ভূষা থাকলেই যেমন তাকুয়া নয় নিয়মিত মুসল্লি হলেও তিনি তাকে মোত্তাকি নাও হতে পারে তার যদি উদ্দেশ্য থাকে যে মসজিদ কমিটির প্রেসিডেন্ট ট্রেজারার অথবা সেক্রেটারি মসজিদ তাকে তো থাকতে হবে সব সময় সামনে থাকতে আবার তিনি যখন দেখবেন কমিটি থেকে বাদ তখন আর তার টিকিট দেখা যাবে না এলাকার চেয়ারম্যান অথবা প্রভাবশালী ব্যক্তি হজনা করলে কেমন দেখায় এই জন্য হজ গিয়েছে এই হজ করা সত্ত্বেও কিন্তু তিনি তাকুয়া অবলম্বন করলেন না এবং আসলে মোত্তাকি হতে পারলেন না আমার খেলা আছে একদিন খুব সহজ সাধারণ একজন গ্রামীণ ব্যক্তিকে মদিনায় তাকে জিজ্ঞেস করেছিলাম জিজ্ঞেস করলাম যে কেন আপনি এবার কেন হজ করতে আসলে আমি গত বছরই চেষ্টা করেছিলাম হজে আসার জন্য কিন্তু আসতে পারিনি তো গত বছর যখন হজে আসার জন্য চেষ্টা করলাম আসতে পারিনি পুরো গ্রাম আমার উৎসাহ এবং আমার একটু টিজ করা শুরু করলো বলতেছে গ্রামবাসীর যেতে পারলেন না কিন্তু অন্যরা টিজ করার কোন কারণ নাই যাই হোক কিন্তু উনি বললেন যে সেই দুঃখ গোছানোর জন্য আমি এবছর হজে আসলাম সৌভারদ একটা সহজ মানুষ কিন্তু তার কাছে আসলে ওই সেন্স না যে তিনি আল্লাফ করবেন আল্লাহ আছে তিনি এখন আলহজ হওয়ার জন্য এসছেন যাতে গ্রামবাসী এখন থেকে তাকে আর ওরকম টিজ করতে না পারে অনেকের আরো অন্য ক্ষেত্রে আমরা দেখি যেমন অনেকে দান খরাত সাদাক্ষা করেন দান খৈরাতা করা অন্য আমলগুলো পালন করে এগুলো তাকুয়ার দাবি কিন্তু দান সাদাকা যদি লোক দেখানোর জন্য করে থাকেন সমাজ সেবক হিসাবে খ্যাতি পাওয়ার জন্য করে থাকেন অথবা প্রচুর টাকা তার হয়েছে কিছু দান খরাব করে নিজের নামে কিছু প্রতিষ্ঠান করা হলো তাই না এটা আজকাল খুব বেশি দেখা যায় নিজের নামে জীবৎ নিজের নামে নানা ধরনের ফাউন্ডেশন নানা ধরনের কলেজ নিজে করছেন ইত্যাদি তো এগুলোর মধ্যে এগুলো তাকুয়াল নিদর্শন নয় এগুলো তাকুয়ার নিদর্শন নয় এই মুসলিম সমাজে আমরা যদি সত্যিকার তাকুয়ার উপলব্ধি আমাদের মধ্যে জাগরক করতে চাই তাহলে আমাদের জন্য অনেক বড় বড় ব্যক্তিত্ব আছেন যাদের নামে আমরা প্রতিষ্ঠান করতে পারি আমি খুবই কম লক্ষ্য করেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেখানে গিয়েছি শাহবানের নামে কোনো প্রতিষ্ঠান দেখি না এখানে মেয়েদের প্রতিষ্ঠান ওমাহাতুল মেনীন তাদের নামে হয় না একটা দুটো হয়তো আছে দু চারটি খুব রেয়ারলি চোখে পড়ে আপনি মোদিনাতে যখন যাবেন অথবা মধ্যপ্রাচ্যের অনেক শহরে যখন যাবেন তখন অনেক স্ট্রিটের নাম দেখবেন সাহাবাদের নামে অনেক মাদ্রাসার নাম যেমন সেখানে স্কুলের নাম থেকে কলেজের নাম থেকে আপনি জানবেন আবুদার আবুদার নামে অবশ্য আমাদের দেশে একটা কলেজ আছে আবুদার রেফারি কিন্তু আবুবাকরের নামে তো দেখছি না অমরাদি আল্লাহ তালো অমর আব্দুল খাপ্তাবি স্ট্রিট দেখাতে হতে পারে আমাদের ছেলে ভুলেও আমি শুনি নাই রোল মডেল তাকুয়ার অনুভূতি তারা হারাতে বসছে কারণ তারা আজকাল যাদেরকে রোল মডেল হিসেবে নিচ্ছে এদের কাছে এটা তাকুয়া থেকে বহু যোজন যজন্তরে তো এই যে মানে দান নামে কিছু করার কথাটা থেকে এসছে এগুলো অনেক সময় মানুষ করেন যদি এই চেতনা থেকে করেন যে তিনি সমাজসেবক হবেন তার নামটা জীব তিনি একদম মানে রাস্তার নামে কলেজের নামে রেখে যেতে চান তাহলে এটা হচ্ছে রিয়া এটা বিপরীত অবস্থান এবং আমাদের জন্য আমি যদি কোনো কিছু করতে চাই আমার কাছে হাজরুল সাহবাদের নাম আছে এবং বিশ্বের ইসলামের বড় বড় স্কলারদের নাম আছে ইমামদের নাম আছে তাদের নামে ইনস্টিটিউট কলেজ স্ট্রিট এবং বিভিন্ন নামকরণ আমরা করতে পারি আর আমি যদি ভালো কিছু করে থাকি তাহলে আমার পরে আমার মৃত্যুর পরে তারা আমাদের নামে কিছু আমরা দেখানোর উদ্দেশ্যে করা এটা তাকুয়ার বিপরীত অবস্থান আজকাল অনেকের সাথে আলাপ করলে আমরা দেখি যে মানে বড় বড় শিক্ষিত লোকদেরকে দেখেছি নিজের কৃতিত্ব জাহির করেন কথাবার্তার মধ্যে নিজের মানে একটা বড়ত্ব ভাব তার নিজের কৃতিত্ব জাহির করেন এটা কিন্তু তাক বিরোধী অবস্থা এটা করা যাবে না বরং আমাদেরকে আমি যত বড় পজিশনে যাই না কেন দেশের রাষ্ট্রের সমাজের প্রতিষ্ঠানের যত বড় প্রতিষ্ঠানে থাকি না কেন আমার তাকওয়ার দাবি হচ্ছে বিনয়ের সাথে নিজেকে উপস্থাপন করা নিজের কৃতিত্ব আপনি জাহির করবেন না আপনার কৃতিত্ব জাহির করবে অন্যরা আর আপনি অন্যদেরকে কৃতিত্ব দেবেন এটাই হচ্ছে আমাদের তাকো আর দাবি তাহলে আহ তাকুয়াকে যদি আমরা একটা পাখির সাথে তুলনা করি তাহলে এর এক ডানা হচ্ছে আল্লাহর প্রতি ভালোবাসা ডানা হচ্ছে আল্লাহর প্রতি ভয় ইমানটা যেমন ভয় এবং ভালোবাসার সমষ্টি তাকুয়াটাও তেমন আল্লাহর প্রতি ভয় এবং আল্লাহর ভালোবাসার সমষ্টি তার মানে হচ্ছে যদি শুধু আল্লাহকে ভয় করেন ভালোবাসা না থাকে তাহলে আল্লাহর প্রতি তো আকর্ষণ অনুভব করবেন না ফলে তাকুয়াটা দূর হবে এজন্য বলা হয় আল ইমান বাইনাল খাউফি ওর রাজা ভয় এবং আশা এ দুটোর মধ্য দিয়েই চলে ভয় কিসের আমি যে কাজ করছি আমার যে ভুল বিভ্রান্তি হচ্ছে আল্লাহর যদি পাকলে আমার আর কোন রক্ষা নেই এই অনুভূতি থেকেই ভালো হওয়ার প্রেরণাটা কিন্তু অনেক বেশি জাগে আর আশাটা কি আমি যে ভালো কাজটা করছি আমি যে সঠিক ইমান পোষণ করছি আমি যে তাকুয়া ভিত্তিক জীবন জীবনযাপন করছি আশা আল্লাহ আমাকে ক্ষমা করবেন আল্লাহ আমাকে নাজাদ দিবেন এবং আখিরাতে আমি সাফল্য লাভ করবো যেটাকে আলফৌজুল আদি মহা সাফল্যের কথা বলা হয়েছে আমার আশা এত ভালো চর্চার মধ্য দিয়ে ইমানি জিন্দিগি যাপন করার মধ্য দিয়ে তাকুয়া ভিত্তিক আমল করার মধ্য দিয়ে কর্মসূচি পালনের মধ্য দিয়ে আল্লাহ আমাকে নাজাদ দিবেন এবং রিওয়ার্ড দিবেন ইমানের ওঠানামা মানে হচ্ছে তাকুয়ার ওঠানামা তাকুয়ার ওঠানামা মানে হচ্ছে ইমানের ওঠা নামা এখানে আমরা দেখিয়েছি যে কিছু কিছু কাজ যেগুলো ফরজের বাইরে নফলও হতে পারে কিন্তু আপনার মর্যাদাকে একদম ওপর উঠাই দিবে ফরজ কাজগুলো তো আমাদের কর্তব্য আমরা তো ইমান এবং তাকুয়ার সীমানার মধ্যেই থাকতে পারবো না যদি ফরজগুলো আমরা আমল না করি যদি হারামগুলোর মধ্যে আমরা ইনভলভ থাকি তাহলে তাকুয়ার ইমানের সীমানার বাইরে চলে যাব নামাজ কেউ পড়লো না টোটালি কিভাবে সে ইমান সীমানার মধ্যে থাকে বলেন যে সিরিকের মধ্যে সরাসরি লিপ্ত যে আল্লাহ ছাড়া আর কাউকে ডাকে আর কারো কাছে দোয়া করে কিভাবে সে ইমানার সীমানার মধ্যে থাকতে পারে তাহলে দেখা যাচ্ছে যে করণীয় কাজের মধ্যে কিছু কাজ দিয়ে আমরা আমাদের ইমানার সীমানার মধ্যে ঢুকি সেটা হচ্ছে ফরজওয়াজেবের কাজগুলো কিন্তু এর থেকে তা আর লেভেলটা বেড়ে যায় যদি আপনি সততা রক্ষা করেন संयम पालन करें आपनी दान खा सा मुबाह त्याग करें हरामपूर्ण बर्जन करें, हराम करें। अबार लेवेल जीरो शिर् बेदायतर मध्य लिप्त हन अन्या मध्य नास्तिकतार मध्य लिप्त हन आल्ला रेसूल सल्लाम कटूक्ति करा इमान बिधी अवस्थान चले जा এবং তৌহ বিরোধী কোন অবস্থানে আপনি চলে যান তখন আপনার ইমান এবং তাকোয়া হয়ে যাবে জিরো এখানে দেখেন যে শিরিক এবং বেদাতের মধ্যে সেটা লিমিটের নিচে জিরো একটা যথেষ্ট আপনারকে ইমান শূন্য তাকোয়া শূন্য করার জন্য অতএব সাধারণত আমাদের তাকোয়া এবং ইমান উঠানামা করে যেহেতু বাড়ে এবং কমে অতএব প্রতিদিন সেটা ব্যারোমিটার দিয়ে আপনি দেখবেন যে সেটা উঠানামা করে কেন উঠে আর কেন নামে এ ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে এবং সতর্ক হতে হবে সেটা যেন উঠতেই তাকে আর না নামে একজন মানুষ এর ইমান এবং তকা যদি উঠতে থাকে এটা টপ লেভেল পর্যন্ত থেকে উঠতে পারবে টপ লেভেল পর্যন্ত উঠতে পারবে না কারণ আল্লাহর তাকোয়া যথাযথ ভাবে এটা আমাদের সাধ্যের বাইরে আমরা ভুল করছি নিয়ত। আমরা পাপ করছি প্রতিনিয়ত ইচ্ছায় অনিচ্ছায় নিজের প্রবৃত্তির প্রয়োজনায় ফলে তাকুয়ার হান্ড্রেড পারসেন্ট লাভ করাটা এটা আমাদের পক্ষে সম্ভব নয় কিন্তু তাই বলে কি নিজের যে অবস্থান আছে সেখানে আমরা থাকবো অবশ্যই না ভুল বিভ্রান্তি হবে কিন্তু আমাদের আমাদের ভূমিকা হবে সবসময় টুয়ার্ডস দ্য পারফেকশন অব তাকুয়া তাকুয়ার পরিপূর্ণতা অর্জনের দিকে আমাদের চেষ্টা থাকলেই তার কাছাকাছি আমরা পৌঁছতে পারবিরোধী যে মৌলিক কাজগুলো আছে আমাদের মধ্যে সেগুলো সম্পর্কে থাকতে অনেক সময় আমাদের জানা আছে আলোচনা এই আলোচনাগুলো হলে আপনি যে দেখবেন যে গি বতর আলোচনা শুনবেন তখন আপনি নিজে তো সতর্ক হবেনি আরো কেউ যদি আপনার সামনে গি বতর আলোচনা করে আপনি তাকে নিষেধ করবেন কিন্তু আবার এক বছর যাওয়ার পরে দেখবেন যে বা ছয় মাস যাওয়ার পরে দেখবেন যে আপনি হঠাৎ করে একটু সচেতন হন দেখবেন যে আপনি আছেন আপনি অনেকগুলো পাপ যখন আলোচনা হয় সেগুলো থেকে সতর্ক থাকলেন কিছুদিন কিন্তু দেখা গেল যে যদি আলোচনা না হয় অনেক দিন ডিটাচ থাকলে আলোচনা থেকে পড়া থেকে স্মরণ করা থেকে তখন অনেক সময় নিজেকে আবিষ্কার করবেন আরে আমি তো এই ভুলের মধ্যে আছি আমি তো এই পাপের মধ্যে আছি এই জন্য সেগুলোর আলোচনা মাঝে মাঝে আমাদের থাকা উচিত আলোচনা এবং কন্টিনিউসলি নিজেও আলোচনা করা উচিত এগুলো সবই তাকুদ্ধে অবস্থান আল হুজরাত যদি আপনি পড়েন তাহলে কিভাবে মুসলিম জীবনের সদাচার রক্ষা করতে হবে সেটা আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন এবং তার মাধ্যমে তাঁক অবলম্বন করতে পারবেন সুরাল হুজরাতের বেশ কয়েকটা আয়াতে ১১, ১২, তেরো চোদ্দ পনেরো এই আয়াতগুলোতে এই সবকিছু সম্পর্কে অধিকাংশ এই খারাপ গুণগুলো সম্পর্কে সতর্ক করা হয়েছে বেশি বেশি কমেন্ট করা এগুলো করতে নিষেধ করা হয়েছে গিবত করতে নিষেধ করা হয়েছে তারপরে সুরাবন ইসরা এর মধ্যে এলেম এবং জ্ঞান ছাড়া কথা বলতে নিষেধ করা হয়েছে তারপরে কারো পিছনে চগল করা अथवा कारो पे समाज नष्ट मोम विभिन्न स्तर फंड कारण लेखागुल्ध फंड इन्स्टल करते सब ठीक होता है যাই হোক এখানে চারটা স্তর আমরা দেখছি মোমেন মুসলিম মোত্তাকি এবং মোহসেন ইমান ইসলাম এহসান মোমেন এবং মুসলিম এগুলো আলাদাভাবে উচ্চারণ করলে একই স্তরকেই বুঝায় তবে একসাথে উল্লেখ করলে মানুষের ইনার সাইডটা হচ্ছে তার বিশ্বাস এবং চিন্তা গত দিকটা হচ্ছে তার ইমানের দিক আর ইসলাম হচ্ছে তার প্র্যাকটিক্যাল দিক বাহ্যিক দিক যেগুলো সে প্র্যাকটিস করে থাকে দুটোই উল্লেখ হলে তখন দুটোকে ইন্ডিকেট করবে কিন্তু যে কোনো একটা উল্লেখ করলে দুটোকেই বুঝাবে একসাথে একজন মোমিন ব্যক্তি যখন আমরা বলবো তখন সে সেম টাইম মুসলিমও সে একজন প্রাকটিসিং মুসলিমকে মানে হিসাবে বিবেচিত হবে একজন মোমিন যখন বলবো সে একজন আবার একজন মুসলিম যখন বলব সে সত্যিকারের ইমান সহ প্র্যাকটিসিং মুসলিম সেটা ইন্ডিকেট করব তারপরে হচ্ছে মোত্তাতি এবং সবচেয়ে আলাদা রাজা হচ্ছে এহসানের দ্বারাজা এহসানের দ্বারাজাটা এত বড় উপরে যেটা হাদিসের মধ্যে এসছে আল্লাহ তোমাকে দেখছেন এই বিষয়টা আনতে হবে এবং এটা তো সত্য আল্লাহ যে পৃথিবীর সবকিছু দেখছেন এতে তো কোনো সন্দেহ নেই যখন আমাদের এই দৃঢ় বিশ্বাসটা হবে তখন আমাদের নিজের পারফরমেন্সটা যদি এখানে আমরা আদিষ্ট হই কোন কাজ করার জন্য কোন একটা অথরিটি দ্বারা এবং এখানে সিসি ক্যামেরা লাগিয়ে রাখা হয় এবং যেটা তিনি নিজেই অবজার্ভ করছেন তাহলে কি হবে আমাদের অবস্থাটা কোন ফাঁকি দেওয়ার সুযোগ থাকবে কারো এখন আল্লাহ আমাদেরকে দেখছেন সেটা কি কোন ইমানদারদের কোনো সন্দেহ আছে বা সেটা কি আমাদের বিতর্কের কোনো বিষয় হতে পারে কখনই হতে পারে না আমাদের তাকওয়ার দাবি হচ্ছে এটা সব সময় মনে যা গুরুক রাখা ফলে একজন মোমেন মোত্তাকি এবং মোহসেন দ্বারা যা সময় থাকবেন সেটি আমাদের কাছে ডিমান্ডেড তাহলে তাকুয়ার একটা চেতনা হচ্ছে আপনি এমন ভাবে ইবাদত করবেন যেন আপনি আল্লাহ সামনে দাঁড়িয়ে আল্লাহকে দেখছেন আল্লাহ আপনাকে দেখছেন অথবা মিনিমাম আল্লাহ আপনাকে দেখছেন সেটা আপনার মনে জাগরুক রাখবেন তাহলে সত্যিকারের তাকোয়ার চেতনার মধ্যে আমরা থাকতে পারি তাকুয়ার পরীক্ষা ভাববেন না যে আপনাদেরকে আজকে করা হচ্ছে তাকুয়ার পরীক্ষা আল্লাহ তাল্লাহ তার সমস্ত প্রিয় মানুষকে করেছিলেন মোহাম্মদ সাল্লাম কেউ তিনি পরীক্ষায় অবতীর্ণ করেছিলেন তাকে করেছিলেন ছোট সময় মা বাবা হারিয়েছেন ইসলামের প্রথম থেকেই দাওয়াত শুরু করলেন কি ভয়াবহনের নির্যাতনের মুখোমুখি হলেন তাকে কি সমস্ত ব্লেম দেওয়া হলো মিথ্যা করা হলো মিথ্যা বলা হলো তাকে জাদুকর বলা হলো পাগল বলা হলো এবং তাকে কবি বলা হলো ইত্যাদি তারপরে তাকে হত্যার ষড়যন্ত্র পর্যন্ত করা হলো। এরপরে তাকে এমনভাবে প্রেসার দেওয়া হল যে কারণে অহির পক্ষ থেকে তাকে হিজরতের অনুমতি দেওয়া হল মদিনায় যখন তিনি গেলেন সেখানেও শান্তিতে থাকতে পারলেন না তার শত্রুরা তাকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার জন্য সে ক্ষয়বরে এগিয়ে আসল হোনায়নে আক্রমণ করল তাবুকের সাইড থেকে আক্রমণ করার জন্য আসলো অহুদের দিনও তারা তাকে আক্রমণ করলো। এই যে ফিতনাগুলোসিবত তাকুয়ার পরীক্ষা এগুলো এবং আমরা আরো দেখি প্রত্যেক নবীকেই আল্লাহ তালা পরীক্ষা করেছেন কোন না কোন পরীক্ষা দিয়ে ইনুস আলিয়া পরীক্ষা ইব্রাহিম সালামের পরীক্ষা মুসা সালামের পরীক্ষা ঈসা আলাহিসের পরীক্ষা সবগুলোতে আমরা দেখি এগুলো মূলত আসলে ইমানের পরীক্ষাও বলতে পারি আবার তাকুয়ার পরীক্ষাও বলতে পারি নবী সকল নবী এবং রাসুল তাদের সকল পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন তাদের সফলতার হার যাই থাকুক না কেন কিন্তু তারা তাদের সালামের তাকুয়ার পরীক্ষা ছিল স্ত্রীকে ফেলে রেখে আসতে হবে সেই কোথায় বিজয় মক্কার মরুভূমিতে আবার ইসমাইলকে নিজের হাতে কোরবানি করার নির্দেশ তাকে দেওয়া হয়েছিল আমাদের তাকুয়ার পরীক্ষা এত কঠিন নয় কিন্তু আমাদের জীবনে যদি আমরা হালাল পথে চলার কারণ একটু কষ্ট হয় তখন আমরা আল্লাহর উপর ক্ষেপে যাই আমাদের যদি কোন বিপদ হয় তখন আমরা আল্লাহর উপর ক্ষিপ্ত হই আমার একজন আমার মায়ের কাছে শোনা অনেক মারা আল্লাহ থেকে মাফ করুন তিনি বিয়েতে ফেল করলেন ব্যাচেলার পরীক্ষায় বিয়েতে পাস কোর্সে ফেল করলেন ফেল করে বাড়িতে এসে খুব রাগারাগিয়া সব কথা সব রাগ হচ্ছে আল্লাহর উপর এবং কুহুরি বাক্য পর্যন্ত উচ্চারণ করে বসলেন আল্লা মানে তিনি সরাসরি আল্লাহ করলেন আল্লাহ তাকে ফেল করলেন এই যে বিষয়টাশন মোমেন কখনো বিচলিত হয় না এই যেন সত্যিকার তাক এবং ইমান থাকলে কেউ বিচলিত হয় না রসুল সাল্লাম অস্থিরতার কোনো আমল তার কাছে সামনে আসলে তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন প্রশান্ত হয়ে যেত মোত্তাক জন্য আসলে টেনশন থেকে মুক্ত থাকা এবং এই সিচুয়েশন ফেস করা শান্তিপূর্ণ ভাবে এবং কুল ব্রেন তার অনেক তাদের কাছে আছে একজন সত্যিকার মোমেন ফাঁসির মঞ্চে গিয়ে সে আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না এবং সে তার ইমান থেকে একটু বিচ্যুত হয় না তাকুয়া আমাদেরকে সেই শক্তিটা দান করে অ্যান্ড দ্যাট ইজ দ্য পাওয়ার অফ তাকুয়া পাওয়ার অফ ইমান तकआा जो अपनी अवलम्बन करते हैं इन महाशक्ति क्या शुद्ध मात्रूषा नाम महाशक्तिमान शक्ति महाशक्ति सब चेहरीत होते कत पावरफुल आत्मगठन सब चे बड़ एलिमेंट हा आत्मगठन आज के तो नाना भावना आत्मगठन करी আজকে কেউ কোয়ান্টম ম্যাথড মাধ্যমে কেউ সিলভার ম্যাথড মাধ্যমে কেউ আবার ধরনের জ্ঞানের যোগ সাধনা মোড়াকবা মোশাহাদা সুফি চর্চা কবরের মধ্যে গিয়ে ইত্যাদি নানা মাধ্যমে মানুষ নিজেকে উন্নত করার নিজের নিজেকে গঠনের জন্য তারা অনুসরণ করে কিন্তু রসমুল্লাহ সাল্লাম তার সাহাবারা দেখুন তাদের সবচেয়ে বড় পাওয়ারফুল এলিমেন্ট ছিল কি এই তাকুয়া তাকুয়ার পথে তারা চলেছেন এই তারা জীবনকে যেমন পরিবর্তন করেছেন সমাজকে পরিবর্তন করেছেন বিশ্বকে পরিবর্তন করে দিয়েছে এটা কি পাওয়ার নয় এটা অবশ্যই একটা বিশাল বড় পাওয়ার কিন্তু আজকে মুসলমানদের হয়েছে দুর্দশা তারা তা করচ্যুত আপনারা লক্ষ্য করবেন আমাদের মধ্যে ইভেন জেনে বুঝে কখনো তারা রিক্রিয়েশনটা মানে নামাজ পড়ে মনের মজা পান কখনো তারা অশ্লীল সিনেমা দেখেও মজা পান কখনো তারা সুস্থ সংস্কৃতির মধ্যেও আনন্দ লাভ করেন কখনো অসুস্থ সংস্কৃতির মধ্যে আনন্দ লাভ করেন কখনো কিছু বই পত্র পড়ে আনন্দ লাভ করেন কখনো পর্নোগ্রাফির মধ্যে নিমজ্জিত হয়ে আনন্দ লাভ করেন আছে না এটা আছে না সমাজে ব্যাপক ভাবে আছে না এইভাবে তো হবে না এইভাবে আমাদের হবে না আত্মগঠন করতে হলে তা পথে আমাদের চলতে হবে এখানে একটা আয়াত সুরাতওবার ২৪ নম্বর আয়াত খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে বলা হয়েছে যে ইমানকে এবং তাকুয়া পরীক্ষা করার একটা সুন্দর পদ্ধতি এখানে বাতিল হয়েছে যে হে রাসুল তাদেরকে বলো যে তোমাদের পিতা স্ত্রী সন্তান স্বজন ওই সম্পদ যা তোমরা অর্জন করেছ তোমাদের ওই ব্যবসা বাণিজ্য তোমরা যা নষ্ট হয়ে যাওয়ার বা লুজ করার ভয় করো, তোমাদের ওই সম্পদ যা তোমরা পছন্দ করো যদি তোমাদের নিকট আল্লাহ এবং তার রাসুল এবং তার পথে যেহাদের চাইতে বেশি প্রিয় হয় তাহলে আল্লাহর ফয়সল্না আসা পর্যন্ত অপেক্ষা করো दशा क्या मतलब प्रमोशन प्रिय अल्लाह रसुल्लाम स्वार्थ दिन स्वर्थ अत्यंत गौण जी समाज लोक देर क्यारेक्टर वैशिष्ट সেখানে কিন্তু তাকোয়ার প্রচন্ড অভাব এবং যেখানে তাকোয়ার অভাব সেই সমাজের মধ্যে আল্লাহ আমরা নিজেরাই ডেকে এনেছি একটু চিন্তা করলে আপনারা বুঝতে পারবেন আল্লাহ তালার নির্দেশে কোন দুর্নীতি কি হয়েছে আল্লাহ তালার নির্দেশে কি এ দেশে যা কিছু হচ্ছে খারাপ কিছু সেগুলো কি আল্লাহর নির্দেশে হচ্ছে অবশ্যই না আমরা নিজেরা পরিকল্পনা করছে। আমরা নিজেরা নিজের হাতে ঘটাচ্ছি বলেই আজকে অবস্থা দেখা যাচ্ছে যে আটটি জিনিসের ভালোবাসা আর অন্যদিকে তিনটি জিনিসের ভালোবাসা দুটোকে পাশাপাশি আল্লাহ রেখেছেন এবং বলেছেন যে তিনটে জিনিসের প্রতি ভালোবাসা বেশি থাকতে হবে তবে একটা বিষয় শরীয়ত কিন্তু সেখানে হাত দেয়নি সেটা হচ্ছে যে ন্যাচারাল ভালোবাসাটা আপনি আপনার স্ত্রী পরিবার পরিজন সম্পদের প্রতি ফিল করবেন সেটা কিন্তু নিষিদ্ধ নয় কিন্তু এই ন্যাচারাল ভালোবাসাটা যেন আল্লাহ রাসুল এবং ভালোবাসার সাথে জেহাদি সাবিল এই সময় কার ভালোবাসাটা প্রাধান্য পাবে আল্লাহ রাসুল এবং জেহাদাটা আমাদের কাছে প্রাধান্য পাবে সুতরাং আমরা আল্লাহকে ভয় করব মানুষকে নয় এবং খুব ছোটখাটো কিছু উদাহরণ দেওয়া হয়েছে আরকি এখানে যেমন মানে তাকে অবলম্বনের কিছু সূক্ষ্ম উদাহরণ যেখানে কাজ করি নিয়মিত কাজে ফাঁকি দেই সাধারণভাবে কেউ ধরতে পারলো না দেখবেন যে আফসোস হবে না যার মধ্যে অনুমতি নেই তার আফসুস হবে না কিন্তু হবে তারপরে কিছু লোক দেখবেন যে হিজাব করার বিষয় মেয়েদের তারা যেখানে হিজাব করার পরিবেশ আছে সেখানে হিজাব করে যেখানে হিজাব করার পরিবেশ নেই সেখানে হিজাব করে না তাহলে এই শ্রেণীরও কিন্তু তাকুয়া নাই তাকুয়া সব পরিবেশে সবখানে একই ম্যাথডোলজিতে চলবে সেটা ভিন্ন ম্যাথোডলজি হবে না তাকুয়া বৃদ্ধির উপায় এটা হচ্ছে আসলে মুল মূল কর্মসূচি তাকুয়া বৃদ্ধির উপায় কিভাবে বাড়বে সেটা হচ্ছে নলেজ অর্জন করা আর এই জন্য ইমাম রাহমাহুল্লাহ তার কিতাবুল আল জামিয়া যেটা মধ্যে উল্লেখ করেছেন বাবুল আলমে কাব্দাল কাউলিওয়াল আমাল অর্থাৎ কথা এবং কাজের আগে আগেমের প্রয়োজন সে অধ্যায় তিনি হাদ আপনি কি আমল করবেন কোন কাজটাকে ইমপ্লিমেন্ট করবেন কোন প্ল্যানটা আপনি পাশ করবেন যদি আপনার জ্ঞান না থাকে এটা এক নম্বর কাজ তাহলে তাকোয়া বাড়ানোর জন্য আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে তাকুয়ার জ্ঞানটা ইমানের জ্ঞানটা ইসলামের জ্ঞানটা দ্বিতীয় হচ্ছে আল্লাহর রজ্জকে দা তা কোরআন সন্নাকে আঁকড়ে ধরে থাকো আর মুসলমানরা সবাই একসাথেই থাকবে ঐক্যবদ্ধ থাকবে তারা বিচ্ছিন্ন হবে না যদিও আজকের একটা তিক্ত বাস্তবতা হচ্ছে আমরা নিজেরা বিভক্ত এবং বিভক্ত থাকতেই পছন্দ করছি কিন্তু এটা ইসলামের স্পিরিট নয় ইসলাম সব সময় আমাদেরকে থাকতে বলেছে ছায়াতলে এবং গাইডেন্সের সঙ্গে তৃতীয় হচ্ছে যে দা কাজ করা আজকে যে সামাজিক প্রেক্ষাপট দেশে কিংবা বিদেশে তৈরি হয়েছে আপনি খেয়াল করবেন একজন লোক যদি দাড়ির ভূমিকা থাকে তিনি হন শিক্ষক অথবা আলেম অথবা আর তিনি একজন পেশাজীবী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশাসনিক কর্মকার কর্মকর্তা কিংবা যেই ব্যবসায়ী যেই হন না কেন তিনি যদি নিজেকে আল্লাহর দিন প্রচারের সাথে সম্পৃক্ত রাখেন তাহলে তিনি সব পথে আর তিনি যদি নিজে শুধুই এরকম আলোচনা অংশগ্রহণ করেন কিন্তু প্রচারের সাথে রিলেটেড না দাড়ি নন তাহলে তিনি কিন্তু ভালো পথে থাকতে পারবেন না তিনি তাকে আপনি সব পরিবেশে পাবেন কারণ তার মধ্যে সেই অনুভূতিটা তৈরি হয়নি যে মানুষকে তিনি সৎ পথে আনবেন তিনি সৎ কথা শুনেন ভালো কথা শুনেন কিন্তু মানুষকে সৎ আনার দায়িত্বটা যখন তিনি নিজের কাঁধে নেবেন এটা একটা গুরু দায়িত্ব এজন্য জন্য কিন্তু সব মমিনের এটা কোন নয় সকল মমিনের কর্তব্য হচ্ছে দা আই হাওয়া বাল্লিগু আনি হুমিল্লাহান যার কাছে যতটুকু অথেন্টিক জ্ঞান আছে এখানে অথেন্টিক জ্ঞান থাকাটা শর্ত অথেন্টিক জ্ঞান সেটা আপনি মানুষের কাছে প্রচার করবেন এবং মানুষকে সেই জ্ঞানের ইমপ্লিমেন্টের দিকে আপনি তাকে আহ্বান করবেন এই কাজটা যতক্ষণ হবে ততক্ষণ পর্যন্ত ব্যক্তি এবং সংশ্লিষ্ট নারী তারা শতপথে থাকবে আর অন্যরা যারা দাওয়াত থেকে দূরে তাদের দ্বারা সব কাজকর্ম সম্পাদিত হওয়া সম্ভব এছাড়াও আরো বেশ কয়েকটি কাজ আছে যেমন তাহাজের মাধ্যমে এতেকাফ এর মাধ্যমে যেহেতু তাহাজ আল্লার সাথে স্পেশাল রিলেশন তৈরি করা এতেকাফ হচ্ছে একটা ইন্টেন্সিভ এবাদতের মাধ্যমে একটা প্রশিক্ষণ লাভ করা যেটা আমরা রমজানের শেষ দশ দিনে সাধারণত করে থাকি অন্য সময় করা যায় তারপরে চিন্তা ভাবনার মাধ্যমে তাকুয়া বৃদ্ধি করা যায় কঠিন প্রশ্ন এবং তার জবাব কি করে হবে তার জন্য চিন্তা ভাবনা করা এবং সে প্রস্তুতি গ্রহণ করা এগুলোর মাধ্যমে আমরা আমাদের তাকোয়াকে বাড়াতে পারি অর্থাৎ এগুলো তাকুয়ার কর্মসূচি আমরা এখানে যেটা বললাম দা আওয়া আওয়ার উপর আমি আরেকটু আলোকপাত করতে চাচ্ছি যেহেতু এই সমাজের তাকোয়াকে মানুষের মধ্যে ভালোভাবে প্রচারিত প্রসারিত করার জন্য সবচেয়ে জোর করে যেমন মেয়েকে জোর করে হিজাব করলে এটা কিন্তু আপনার ছেলেকে মেয়ের একদিন দেখলেন যে নামাজ পড়ছেন আপনি বলছেন প্রতিদিন নামাজ পড়ছেন একদিন খুব মার দিলে ও আপনাকে দেখলে মুসল্লা নিয়ে দাঁড়াবে যায় নামাজ নিয়ে দাঁড়িয়ে কোনো নামাজ পড়বে ভিতরে ভিতরে হয়তো মনে মনে মানে কিছুই করছে না দেখাবে ভাঙ করছে তো এই যে দিদির বিষয়গুলো মানুষকে আসলে জোর করে করানো যায় না কনভিন্স করা হচ্ছে এক ধরনের শিক্ষা দান এই হচ্ছে শিক্ষা শিক্ষা প্রদান যেটাকে আমরা পার্ট অফ টিচিং এই জন্য রাসুল্লাহ সাল্লাম বলেছেন মুসলিম শরীফ হাদিস এসছে আমাকে আল্লাহ তো শুধু এই মানব জাতির আল্লেম শিক্ষক হিসাবে প্রেরণ করেছেন অথচ তিনি শ্রেষ্ঠ তাহলে যিনি দাড়ি তিনি শিক্ষক যিনি শিক্ষক তিনি দাড়ি দাড়ি মানে আহ্বানকারী পথের দিকে আহ্বানকারী কিন্তু আনফর্চুনেটলি আমরা আমাদের শিক্ষক সমাজকে মুসলিম সমাজের বহু শিক্ষক বা শিক্ষিকাকে আমরা কিন্তু দাড়ি হিসেবে পাচ্ছি না তারা নিচক একাডেমিক শিক্ষকে পরিণত হয়েছেন অথচ একজন মুসলিম তিনি হন ইসলামিক স্টাডিজ এর টিচার আরবিকের কোরআন টিচার অথবা ম্যাথ সায়েন্স অথবা অন্য যে কোনো জিওগ্রাফি টিচার যারই হন না কেন তিনি তার শিক্ষাদানের মধ্য দিয়ে মানুষের নৈতিকতার বিকাশ সাধন করবেন স্রষ্টার সাথে তার ছাত্র ছাত্রীদেরকে সম্পর্ক স্থাপনের জন্য করবেন এর মাধ্যমে একজন যাই পড়ান না কেন তাহলে তিনি মানুষকে এক ধরনের দাওয়াত দিলেন এটা কিন্তু আমরা লক্ষ্য করি আপনারা দেখবেন যে আগের যে সমস্ত মুসলিম স্কলার এই সমস্ত স্কলাররা দেখবেন যে হয় তিনি চিকিৎসা বিজ্ঞানী অথচ দিনের জ্ঞানেও সমৃদ্ধ আবার দুনিয়ার জ্ঞানেও সমৃদ্ধ কিন্তু আনফর্চুনেটলি আজকে মুসলিম সমাজের মধ্যে যারা দিনের জ্ঞানে সমৃদ্ধ তাদের দুনিয়ার জ্ঞান নাই আবার যারা দুনিয়ার জ্ঞানে সমৃদ্ধ দিনের জ্ঞান টোটালি নাই বেসিক ও তাদের জিজ্ঞেস করলাম আটটা তো সেখানে দেখলাম যে ইমান আমাদের মৌলিক বিষয় তো ইমান তিন রকমের জবাব মানে কি ভয়ঙ্কর একটা অবস্থা তার মানে হচ্ছে আমাদের মুসলিম সমাজে ইসলামের বেসিক জিনিসগুলো দেয়ার ব্যাপারে মানুষকে জানানোর ব্যাপারে যেমন আমরা সিরিয়াস না জানার ব্যাপারেও আমরা সিরিয়াস না এই বিষয়গুলো আমাদের জন্য সুন্দর করতে হলে দাওয়ার নেই যদি আপনি করেন যে ইসলামকে আপনি প্রতিষ্ঠা করবেন দা আবার কোন বিকল্প নেই যদি আপনি মনে করেন যে আপনি জেহাদ করবেন তাহলে সবচেয়ে জেহাদের শক্তিশালী ইমেন্ট হচ্ছে তালিম এবং দা মানুষকে আহ্বান করা মানুষকে আল্লাহর পথে আহ্বান করা এই জন্য যেমন জাকাতের যে অষ্টম খাতটা আছে বলেছেন বর্তমানের এই খাতটা এখন শিক্ষা খাতেও ব্যয় করা যাবে এবং দাওয়াতি খাতেও ব্যয় করা যাবে অনেক ক্ষেত্রে যদি চ্যারিটেবল স্কুল হয় মাদ্রাসা হয় বা দাওয়া সেন্টার হয় তাহলে সেখানে স্যালারিটা এখাত থেকেও যাবে কেন কারণ হচ্ছে যে কোন পরিস্থিতিতে দেখবেন যে শিক্ষা একটা জাতিকে পরিবর্তন করে দাওয়া একটা জাতিকে পরিবর্তন করে যদি আমরা নিতে পারি তাহলে একটা জাতির মধ্যে যে দুর্নীতি মাথা দিয়ে উঠেছে তাদেরকে নষ্ট করে ফেলেছে ধীরে ধীরে সেগুলো থেকে তাদেরকে রিমুভ করা যাবে তাদেরকে সুন্দর প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে তাদেরকে মোটিভেশন দেওয়ার মাধ্যমে তাদেরকে ওয়ার্কশপ করানোর মাধ্যমে অতএব আমি মনে করি যে যারা আজকে তাকোয়াকে প্রতিষ্ঠিত করতে চান তাহলে এই কর্মসূচি তাদেরকে নিতেই হবে আপনি নিজে যদি নিজেকে মোটামুটি ভাবে যতটুকু মনে করেন ভালো করলেন তাহলে নিজে টিকে থাকতে পারবেন না তাকুয়ার উপর এই সমাজ যদি পরিবর্তন না হয় দেশের আর্থসামাজিক এবং সশিও কালচারাল সোশিও পলিটিক্যাল সোশিও এডুকেশনাল অবস্থা যদি পরিবর্তন না হয় তাহলে কিন্তু তাকুয়া ভিত্তিক সমাজ গড়ে উঠবে না তাহলে সেই জন্য নিজেকে এবং নিজের পরিবার পরিজনকে এবং বন্ধু বান্ধব সবাইকে তাকুয়া ভিত্তিক জীবন জীবনযাপন করার জন্য হেল্প করার জন্য আমাদেরকে তাহলে এই কার্যক্রমগুলো দিতে হবে হবে কর্মসূচিটা নিতে তাহলে এই কর্মসূচির মধ্যে আপনি একদিকে যেমন ইবাদতের স্বাদ পাচ্ছেন অন্যদিকে দেশের কল্যাণ করার একটা কর্মসূচির মধ্যে পাচ্ছেন অন্যদিকে জেহাদ হিসাবিল্লাহ স্বাদও এখানে আপনি পাচ্ছেন অতএব তাকুয়ার কর্মসূচির সাথে এই আমরা এখন আলোচনা করি জানলাম এবং কিছু উদাহরণ কিভাবে আমরা অ্যাসেস করব এবং আসলে আমরা এখন তাকুয়ার পজিশনে আছে কিনা নাকি তাকুয়া বিরোধী অবস্থানে আছি সেগুলো কিছু আমরা আলোচনা করলাম এখন তাকুয়া আমরা কেন কেন চাচ্ছি কেন অবলম্বন করতে চাচ্ছি এর বেনিফিট টা কি আর পরকালীনটা কি আলোচনা করি যারা আল্লাহ ভয় করবেন এবং তাকে অবলম্বন করবেন আল্লাহ পক্ষ থেকে তাদের আল্লাহ অবলম্বন করে আল্লাহ তার জন্য একটা উপায় খুলে দেন মাতিল্লাহ আল্লাহর ওর জুখ মিন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে ভাবতেও পারেনি ও যে ব্যক্তি তার জন্য যেটা সুরাফের আয়াতটা বললাম ইমান এবং তাকুয়ার ভিত্তিতে জীবন গঠন করলে তখন এই জমিনে আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে আসমানের এবং জমিনের বরকত আসবে দুই নম্বর হচ্ছে যারা তাকওয়া অবলম্বন করে আল্লা তালা তাদেরকে সমস্ত অনিষ্ট থেকে রক্ষা করেন পৃথিবীর যাবতীয় অনিষ্ট থেকে তাদেরকে তিনি প্রোটেক্ট করেন এখানে সুরা আরফ এর দুশো এক নম্বর আয়াত নম্বর হচ্ছে দুনিয়াবাসীর আসমান এবং জমিনের বরকত উন্মুক্ত হয় সেটা একটু আগে আমি বলেছি আয়াটা সুরা আরফ এর নম্বর আয়াত চার নম্বর হচ্ছে বান্দা তাকোয়ার ফলে ন্যায় ও অন্যায়ের মধ্যে পার্থক্য করতে সক্ষম হয় তাহলে তাকোয়া হচ্ছে আপনার একটা এলিমেন্ট একটা অস্ত্র এবং একটা জ্ঞান এই তাক হচ্ছে এমন একটা পাওয়ার আপনি বাতিলের পার্থক্য করতে পারবেন সুরা আল মধ্যে যদি ফোর মোমিনগঞ্জ কর তাহলে তিনি তোমাদের জন্য ফোরকান দান করবেন যদি তোমরা ইনতাক্তাকুল্লাহ যদি তোমরা আল্লাহকে ভয় করো তাহলে ফোরকান তোমাদের হাতে দিয়ে দেওয়া হবে ফোরখানের জ্ঞান তোমাদের হাতে চলে আসবে পাঁচ নম্বর হচ্ছে তাকো অর্জনকারী মোত্তাকি ব্যক্তি ফলে কষ্টের জীবন থেকে সে বান্দা আল্লাহ বন্ধুত্ব অর্জন করতে সক্ষম হয় অর্থাৎ আল্লাহ তালা মোত্তাক বন্ধু সে কথাই বলা হয়েছে তার অভিভাবক শুধু মোত্তাক মোত্তাকিগণ এটা সুরানের মধ্যে যে আল্লাহ তালার বন্ধু শুধু মত্তাকিরাই মত্তাকি ছাড়া আল্লা তালা তাল বন্ধু হতে পারে না আর ফলে কাফেরদের অনিষ্ট থেকে নিরাপত্তা লাভ করে যদি তোমরা ধৈর্য ধরো এবং তাকে অবলম্বন করো তাহলে তাদের ষড়যন্ত্র তোমাদের কোন ক্ষতি করবে না আট নম্বর হচ্ছে তাকুয়ার ফলে আল্লাহ তাল্লার বান্দাগন বা সাহায্য অবতীর্ণ হয় আমরা বদলের যুদ্ধে সেটা লক্ষ্য করেছি এবং বিভিন্ন বিপদে এমনকি এখনও অনেক ব্যক্তিরা যারা আল্লাহর কাছে কায় তওবা করেন ইস্তেক ফার করেন এবং তাকুয়ার পথে ফিরে আসেন তারাও ফিল করেন যে মনে হয় যেন এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে বরকত নেমে এসেছে অতএব ইহকালীন উপকারিতা দশ নম্বর তাকুয়ার ফলে মানুষ পাপ থেকে বিশুদ্ধ হয় এগারো নম্বর হচ্ছে তাকুয়ার ফলে ইলিম এবং জ্ঞান অর্জন হয় যদি তোমরা আল্লাহ তাকো অবলম্বন করো আল্লাহ তোমাদেরকে শিক্ষা দেবেন তাহলে আল্লাহ তোমাদেরকে শিক্ষা প্রদান করবেন আল্লাহ অনুগ্রহে ইসলামের হৃদায়ত লাভ করার পর যদি কেউ পূর্ণ তাকু অবলম্বন করে তাহলে তার দিনের সঠিক বুঝা অর্জন হয় এবং সে পথ ভাষা থেকে রক্ষা পায়। আমাদেরকে পায়োয়া পথে পরিচালিত করে এবং তাকোয়া আমাদেরকে দালালত এবং বিভ্রান্তি থেকে রক্ষা করে তাকুয়ার মাধ্যমে আল্লাহর রহমত লাভ হয় এবং এই রহমত যেরূপ দুনিয়াতে লাভ হয় আখিরাতেও তেমনি লাভ হবে ১৪ নম্বর হচ্ছে তাকোয়ার অধিকারী মোত্তাগিগণ পার্থিব জীবনে সুসংবাদ লাভ করেন অর্থাৎ দুনিয়ায় থাকতেই তাদের জন্য আখিরাতের সুসংবাদ আমরা সুরাহুজরা সে আয়াত ইন্মাকুমাহি আকুম দ্বিতীয় হচ্ছে তাকোয়া হচ্ছে পরকালীন সফলতার চাবি এবং কাঠি সুরাহুজরাতের বান্ন নম্বর আয়াত এবং তৃতীয় হচ্ছে তাকুয়ার ফলে আখিরাতের জান্নাতের মিরাস এবং উত্তরাধিকার লাভ হবে এটা সুরা মধ্যে বলা হচ্ছে যে তারাই হচ্ছে জান্নাতুল উত্তরাধিকারী, আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন আমাদের সবাইকে তাকুয়ার পথে চলা তৌফিক দান করেন মতাত্তি হিসাবে কবুল করেন এবং আমরা যেন সবসময় কন্টিনিউয়াসলি তাকুয়াকে আরো বিরুদ্ধি করতে পারি আল্লাহর কাছে সেই প্রার্থনা রেখে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি অসল্ল্লা নবী মাহমদ ও আলাহ আলহি ও Oh